أعلم الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما الصدقات للفقرات والمساكين وعاء العاملين عليها والمؤلفة في حلوثهم وفي الرقاب আলহামদুলিল্লা আল্লাহ সুবাহ মজিদকে সরাসরি উজ্জার জন্যে বসার সুযোগ দিয়েছেন রাব্বুল আলমী যিনি শক্তি আদায় করি আলহামদুলিল্লাহ হাতগুলো বর্ণনা করা হয়েছে আল্লাহ সুবাহরমান सदा शुदुम्रकृत मिसकिन सदा बेपारे जरा कर्मी नियोजित तब जर अंतर इक आकृष्ट करते हैं तर ऋणग्रस्त ऋण परशोधे आल्ला আর সাদাকা বলতে সরজ জাকাতকে বুঝিয়েছেন তা সকল নফল সাদাতার কথা বলা হয়নি এখানে ডাকাতের কথা বলা হয়েছে কুরআন মজিদে শব্দটি যত জায়গায় এসেছে যদি নকল সাবকা বিষয় সাথে যুক্ত না থাকে তাহলে সেখানেই এটাকে ফরস ডাকাত হিসাবে উল্লেখ করা হয়েছে এটা ইমাম কুরতুবি এই কথাটা স্পষ্ট করেছেন যদি সাদাকার সাথে যদি নকল সাদাকার উল্লেখ থাকে তাহলে এটা নকল সাদাকার সাথে সংযুক্ত হবে আর যদি না হয় সাধারণভাবে যদি সাদাকার কথা বলা হয় তাহলে সেখানে বুঝতে হবে বুঝতে হবে। যদিও সাদিসের মধ্যে সাদাখাটাকে অনেক ব্যাপক করা হয়েছে কোরআন মজিদে সুনির্দিষ্ট করলেও খরচের সাথে সুনির্দিষ্ট করার সাথে সাথে নকলের ব্যাপারেও সাদাকা ব্যবহৃত হয়েছে তো সেখানে নকলের উল্লেখ আছে সাদাক্কা শব্দটাকে আরো বিভিন্ন বিষয়ের সাথে সম্পৃক্ত করেছেন যেগুলোর সাথে করেছে সেটা নকল সাদাকারক হিসেবেই গণ্য হবে যেমন কোন পরিশ্রমকারী ব্যক্তি সে কোনো বোঝা যদি উঠাতে চায় সে পারে না কেউ তাকে সাহায্য করে তার বোঝাটা উঠিয়ে দিল এটাও সরকার সব পাবে কেউ যখন তার অধীনস্থ দুর্বল তার রয়েছে যারা তার স্ত্রী সন্তান আদিসহ আত্মীয় স্বজন তাদের মুখে আবার তুলে দিল এটাও সত্তা এমনকি কেউ তার স্ত্রীর সাথে যে সহবাস করে এটাকেও রাসুলুল্লাহ সাল্লাহ সত্তা হিসেবে উল্লেখ করেছেন যখন স্ত্রী থেকে সৎকার হিসেবে উল্লেখ করেছেন তখন রাসুল্লাহ সাল্লু আলিহাসাল্লামকে প্রশ্ন করা হলো ইয়ে রাসুল আল্লাহ সাল্লু আলিহুয়া আমাদের কেহ তার স্ত্রীর কাছে গিয়ে তার সাহেজ পূর্ণ করে এটা আবার সৎকা হবে কেন তখন তিনি বলেন সে যদি তার এই সাহেজটা স্ত্রী ছাড়া অন্য অবৈধ জায়গায় সে পূরণ করত তাহলে কি তার গুণা হতো না এবং তারা বলেন যে হ্যাঁ অবশ্যই গুণা হতো তাহলে সেই গুণা থেকে বাসলো বৈধ জায়গায় তার কাহি পূর্ণ করলো তাহলে সে সব পাবে না কেনা কেন এটাকে সাবকা হিসেবে উল্লেখ করেছেন এভাবে সাবকা সকল কল্যাণকর কাজ যে কাজের দ্বারা অন্য মানুষ উপকৃত হয় এই ধরনের सकल क्षेत्र से ही हादीर देखा जाए ब्याकता बेपारे सादा उल्लेख है नफल उल्लेख थे सदा उल्ले उल्ले उल्ले के निर्दिष्ट कर এবং এই আয়াতের মাধ্যমেই মূলত জাকাতের ব্যয় খাত সুনির্দিষ্ট করা হয়েছে এই আয়াতের শুরুতে একটি শব্দ দিয়ে ইননামা। ইনামা শব্দটা হলো কেবল শুধুমাত্র এই আটটি খাত এই শুরুতে যেটা বলে দেওয়া হয়েছে জাকাতের এই কাজ সীমাবদ্ধ কেবল এই আটটি খাতের মধ্যেই ইন্নামা না থাকলে হয়তো এটার ব্যাপকতা একটু বাড়ানো যেত বা পারতে পারত কিন্তু ইন্নামা উল্লেখ করে এটাকে সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে এই সাদাচার সুনির্দিষ্ট খাত হলো পরবর্তী এই খাঁদগুলো এই খাঁদগুলোকে দুইটি ভাগে আমি ভাগ করি প্রথম প্রথম চারটি ভাগ এরপরের পরের চারটি সেই আবার দুইটি বার গুরুত্বের বিবেচনায় এক হলো আল্লাহ হলো শুধুমাত্রদের জন্য ফকিরত নিঃসব যার কিছু নেই এই ফুকারার আগে লাম যুক্ত করা হয়েছে লাম उद्देश्यर व्यवहित हैल उद्देश्य जन्यद्देश्य हल फक ऋण डुशलकारी देव और मोहल्ला फकर हल जरा निश्स जा অন্যের মুখাপেক্ষী সে হল ফকির এই ফকিরদের ব্যাপারটা হল আরো এই ফকির কিন্তু যদি সুস্থ দেহের অধিকারী হয় তাহলে তাকে ডাকাত দেওয়া যাবে কিনা রাসুল্লাহ সাল্লু আলহিমের কাছে একজন সুস্থ সবল ব্যক্তি এসে তিনি তুমি দেখো তুমি এর উপযুক্ত কিনা কথা তার শারীরিক সক্ষমতা সেখানে উল্লেখ করেছেন আর অংশ নাই জাকাতের মালিক এই হিসাবে দেখা যে সুস্থ সবল ব্যক্তি সে দরিদ্র হলেও সে জাকাত পাবে কিনা এটা অনেকের ভিন্ন ভিন্ন মত রয়েছে কেউ বলছেন সে পাবে না আর কারো কারো মত হল যে সে পাবে তার সুস্থ সবল হলেও সে দরিদ্র তার জীবন চালনার মতো তার কোন উপায় নাই সম্পদ নাই এই জন্য সে জাকাত থেকে পাবে আর যদি তাকে জাকাত দেওয়া না হয় তাহলে হয়তো সে ভিক্ষার দিকে দাবিত হবে যেটা তার জন্য নিষিদ্ধ আর সুস্থ সবল ব্যক্তির জন্য ভিক্ষা নিষিদ্ধ ভিক্ষা করতে পারবে না ভিক্ষা করা সুস্থ সবল মানুষের জন্য নিষিদ্ধ সেটা গুণার কাজ এমন কি সুস্থ সবল ব্যক্তি যদি ভিক্ষা করে জীবিকা নির্বাহ করে অথবা তার সম্পদ আছে যা দিয়ে সে চলতে পারে তথাপিও সম্পদ দাঁড়ানোর জন্য যদি কেউ ভিক্ষা করে তাহলে হাসরের ময়দানে সে এমন ভাবে উঠবে তার চেহারাদের মধ্যে কোন বুষ্ট থাকবে না শুধু কমকালের চেহারা নিয়ে উঠবে এই জন্য ফকির যদি সুস্থ সবল হয় তাকে রাকাত থেকে দেওয়া যাবে বলেই অধিকাংশের অভিমত সে দরিদ্র হওয়ার কারণে সে পাবে কিন্তু সে ভিক্ষা করতে পারবে না এই ফকির যারা নিজেদের প্রয়োজন পূরণের জন্য মানুষের কাছে মুখাপেক্ষী মানুষের কাছে যেতে হয় তার খাবারের জন্যে থাকার জন্য পোশাকের জন্য এরা হলো ফকির আমরা আমাদের দেশে প্রচুর ফকির আছে এমন প্রচুর সম্পদশালী ফকির আছে ভিক্ষা করে করে সম্পদ জমিয়েছে কিন্তু ভিক্ষাটা তার নেশা হয়ে গেছে পেশা হয়ে গেছে বিক্ষা তাকে পেশা হিসাবে বরণ করে নিয়েছে আর ভিক্ষা করে করে তার সম্পদ বৃদ্ধি করছে এমন অনেক ফকির আছে এমন ফকির আমি জানি যে অন্দ বাসের মধ্যে ভিক্ষা করে বাসের তার একটা নির্ধারিত জায়গা আছে বারো মাইলের দূরত্ব এই তার সিমানা রেঞ্জলি বারো মাইল से भिक्षा शेष पर्तुकु जान से बस मालिको रिक्शा टेम्पो आसर मालिक কিন্তু তার একটা ছেলে হয়েছে সেই ছেলেটাও অঙ্গ সেই ছেলেটাকেও তার সাথে এই ভিক্ষা বিচ্ছিতে নামিয়েছে একইভাবে সে ভিক্ষা করে তার কণ্ঠটা খুবই সুন্দর আর স্মরণ শক্তি খুব বেশি আল্লাহ তাকে এমন দিয়েছেন রাক্তা দিয়ে একটা বাঁশ আসতেছে কেউ জিজ্ঞাসা করলো যে এই কোন বাত আসতে কোন জায়গার বাদ একবার বাছার নাম সহ সে বলে দিবে সাউন শুনেই ঐক্যক্ষণ সে ভুল করে না আর চোখে অ্যাকচুয়ালি বিন্দুমাত্র দেখে না চোখের কিচ্ছুই নেই তার কিন্তু সাউন্ড শুনেই সে বলে দিতে পারে অমুক বাচ্চা আসতে অথবা বাচ্চার টাইম তার হয়তো ধারণা আছে যে এই সময়ের ভিতরে হয়তো আসতে পারে যে কোনোভাবে সেটা ধারণা করে নেয় নি বলে দে ওই বাচ্চা আসতেছে তার পরিচিত জন যাকে একবার সে স্পর্শ করেছে এমন কাউকে যদি সে হাত দিয়ে ধরে আর ওই সময় তার নামা জেনে থাকে বলে দে অমুক অত কেউ খেলা হাত দিয়ে ধরলো কেউ নিজে ইচ্ছা করে তার পরীক্ষা করার জন্য তার হাতে দেয় আরেকজন বলে তো কেউ তোমাকে ধরেছে তখন তার হাতটা একটু ধরে ধরে ধরে দেয় তার এই ধরনের তার মেদা কিন্তু তার এই মেধাটাকে বিখ্যাত মধ্যে সে লাগিয়েছে এবং এত সম্পদের মালিক হওয়ার পরও সে বিখ্যাবৃত্তি ছাড়েনি এটা তার পেশা হিসেবে নিয়েছে ইসলাম এটা কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে এই ভিক্ষাবৃত্তিটা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে এই ধরনের অক্ষম দুর্বল মানুষ যারা আছে এরা পাবে কোথা থেকে জাকাত থেকে তার যাবতীয় প্রয়োজন পূরণ করা হবে জাকাত থেকে জাকাতের মাধ্যমে সে পূর্ণভাবে তার সকল প্রয়োজন পূরণ হবে এবং সে অভাবনঠনের মধ্যে থাকবে না ইসলামী রাষ্ট্রের বায়সুল মালের এটা দায়িত্ব ইসলামী রাষ্ট্রের সরকারের দায়িত্ব এটা তার এই সমাজের যেন কোনো ধরনের দরিদ্র অসহায় মানুষ না থাকে তাদের প্রয়োজন পূরণ করাটা হলো ইসলামী রাষ্ট্রের বাইকুল মালের দায়িত্ব সে করবে কুত্তেকে ওই জাকাত থেকে জাকাতের মাধ্যমে সেগুলো আদায় করে তাদের সাথে পৌঁছে দেবে এখন একটা কথা হলো যে জাকাত আদায়ের ব্যাপারে আমরা দেখি আমাদের দেশে অনেকগুলো সংস্থা আছে জাকাত কালেকশন করে এই তাগুতি সরকার ব্যবস্থায়ও তারা লুটপাটের জন্য তারা কিছু জাকাতের ফান্ড তৈরি করে রেখেছে তাদের ইসলামিক ফাউন্ডেশন নাম দিয়ে বা বিভিন্ন নামে বিভিন্ন ব্যাংক গুলো জাকাত অ্যাকাউন্ট খুলে তারা জাকাত নেয়াউন্টে জাকাত বা তারা যদি জাকাত দেয় তাদের জাকাত আদায় হবে কি না না এটা জাকাত আদায় হবে না কারণ হলো এই জাকাতের মাল যাদের পাওয়ার কথা हकदारे ना पहुंचा पदाय तबाई विभिन्न भावे टाउचर मिल टिलजे मध्य ता खे पे प्रकृत पक्ष आज के हाथ लोकर एक पा क्यों इसलमी राष्ट्र आदायर आलदा डिपार्टमेंट थक डिपार्टमेंट जदाय कर সেই ডাকাতের পদ্ধতিটা হল কি তারা আদায় করে নিয়ে আসবে আর দেবে। এটা পুঞ্জীভূত করে রাখবে না এই জন্য তারা হলো ইসলামী রাষ্ট্রের পক্ষ থেকে নিয়োজিত ওই সকল ব্যক্তি যে দরিদ্র জনসাধারণের পক্ষ থেকে ইসলামী সরকার এই লোকদের নিয়োগ দিয়েছে তারা জাকাত আদায় করে তাদের মধ্যে বন্টন করে দেবে এদের কাছে যখন জাকাত দেওয়া হবে তখন জাকাত আদায় হয়ে যাবে তাদের কাছে জাকাত প্রদান করলে সে জাকাত আদায় হয়ে যাবে কারণ এই জাকাত তারা শুধুমাত্র আদায়কারী এবং বন্টনকারী তাদের আর কোন কাম নাই দনীদের কাছ থেকে তারা আদায় করে নিয়ে আসবে গরিবদের মধ্যে বন্টন করে দেবে যে হকদার আছে হকদাদের মধ্যে বন্টন করে দেবে এ কারণে সেখানে এটা আদায় হয়ে হবে আর এখন যে পদ্ধতিগুলো এরা দরিদ্রদের পক্ষ থেকে নিয়ক্ষিত কোনো ব্যক্তি নয় যে দরিদ্রদের পক্ষ থেকে এদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে আদায় করে নিয়ে এসে তাদের মধ্যে বন্টন করে দেবে এমন কোনো কর্মসূচিও এদের নেই আর এই ব্যবস্থাপনার পরিচালনা যারা করে এরা এই জাকাত ব্যবস্থায় তারা বিশ্বাসীয় নয় কারণ এরা সাহুদ এরা কাফের এরা ইসলামী এই জাকাত ব্যবস্থার বাহক এরা হতে পারে না এই এদের কাছে যারা জাকাত দিবে সেই জাকাত আদায় হবে না জাকাত আদায় তখন হবে যখন জাকাতের পাঁচ হোক যারা তাদের হাতে যখন পচবে তখন তো এক নম্বর খাত হলো ফকির যারা নিঃস দ্বিতীয় খাত হলো মিসকিন মিসকিনের বহু বচন মাসাকিন ফকিরের বহুবচন ফুকারা এই মিসকিনদের খাঁদটা হল দ্বিতীয় খাঁদ মিসকিন কারা মিসকিন হল ওই সকল ভদ্রলোক যাদের সম্পদ আছে কিন্তু তা দিয়ে তাদের প্রয়োজন পূরণ হয় না অভাব থাকে এতটুকু সম্পদ আছে সে তা সে মালে নেশাব নয় সে দেখার দাতাও হয়নি আবার তার এই সম্পদ সম্পূর্ণ প্রয়োজনও পূরণ হয় না তার অভাব নটন থাকে কিন্তু সে ভদ্র হওয়ার কারণে তার চেহারা চুরোতে আঁচার আচরণে তার দারিদ্রতা প্রকাশও করে না অভাবের কাছে প্রকাশও করে না কারো কাছে না কষ্ট করে করেছেন ওই ব্যক্তি মিসকিন নয় যে এক লুকমা দুই লুকমার জন্য মানুষের ধারে দাঁড়ে ঘুরে ফিরে অত একটা খেজুর দুইটা খেজুরের জন্য মানুষের যায় ঘুরে ফিরে ফিরে সেই ব্যক্তি মিসকিন নয় মিসকিন হল ওই ব্যক্তি যে তার যতটুকু আছে তা নিয়ে তার স্বাচ্ছন্দে চলে না এবং তার আত্মমর্যাদার কারণে কারও কাছে তার অভাবের কথাটা প্রকাশও করে না সেই ব্যক্তি হল মিসকিন ওই মিসকিনদেরকে ডাকাত দিতে হয় আমরা যদি একটু চিন্তা করি समाजे भद्र लोकर संख्या सबसे बेसि समाज मिश्रे संख्या सबसे बस आत्मरदार कारण कष्ट कब मान बेड़ा कारो का हाथों पाते क्यों कष्ट चले संख्या सबसे बेदे मध्य अथच जरा संपदशाली তারা এদেরকে তাদের মূর্খতার কারণে ধনী মনে করে এবং তাদেরকে উপেক্ষা করে একেবারে বঞ্চিত যারা অসহায় দরিদ্র যারা এরা তো মানুষের কাছে চায় হাত পাতে এরা একটা ভালোই মোটামুটি তাদের প্রয়োজনটা পূরণ করতে পারে কিন্তু মিসকিন যারা তারা আসলে সবচেয়ে বেশি কষ্টের মধ্যে আছে এই কারণে যে এই সমাজের মানুষজন সেই ইসলাম সম্পর্কে স্পষ্ট এলিমরা কেনা জ্ঞান নাই মিস্কিম সম্পর্কে প্রকৃত তাদের এলিম নাই যেই কারণে এই ধরনের লোকদেরকে তারা চিনতে পারে না চিনার চেষ্টাও করে না তাদেরকে দেয় না এই জন্য এরা বেশি কষ্ট করে এই জাকাতের জন্য এই দ্বিতীয় খাত হল মিসকিম তৃতীয় হল আমা জাকাত আদায়ের কাজে নিয়োজিত ব্যক্তিগণ ব্যক্তি তারা জাকাত পুশলকারী। ইসলামী রাষ্ট্রে একটা ডিপার্টমেন্ট থাকবেই তারা দেশের জনগণের সম্পদের একটা পরিসংখ্যান তাদের কাছে থাকবে তারা দেখবে প্রতি বছর কে কখন জাকাতের প্রদানের সময় হয়েছে এটা সারা বছরই হবে আমাদের দেশে একটা বার মানসিকতা কেউ মনে করে যে জাকাতটা রমজান মাস আসলে আর রমজান মাসে দান করলে সব বেশি পাওয়া যায় কিন্তু জাকাত কিন্তু দান নয় धनीर ऊपर आल्लार पक्ष निर्धारित बाध्यतमूलक खरजनी व्यक्त दया नयी व्यक्तर ऊपर जरदे से इस्लाम राष्ट्र दायित्व इच्छाधीन विषय नये सरसर तर सम हिसाब कर जतटुकु जकत हो इम आदायस हादसे बला আপনারটা দিয়ে দেন এটা চাওয়া হবে না তার জাকাতটা হিসাব করে সম্পূর্ণ নির্দেশ দেওয়া হবে এই পরিমাণ তোমার জাকাত হয়েছে এটা এই তারিখের মধ্যে পরিশোধ করে দাও নির্দেশ প্রদান করা হবে এখন এই কাজে নিয়োজিত থাকবে একজন লোক সারা বছরই দেখবেন জাকাত আদায় হচ্ছে কেউ মনে করে বছরে একবার হয় হ্যাঁ জাকাতটা তো বছরে একবার হয় আমার জাকাতটা হয়তো আমি দিলাম বছর হয়তো রমজান মাসে আমার শুরু করলাম রমজান মাসে আমার সম্পদের এক বছর পূর্ণ হল যেই দিন এক বছর পূর্ণ হবে সেদিন আমি প্রদান করবো আমার হত পূর্ণ হয়তো রমজান মাসের একদিনে আরেকজনে পূর্ণ হয়েছে রমদান মাসের দ্বিতীয় তারিখে আরেকজন হয়েছে তৃতীয় তারিখে এইভাবে সারা বছরই দেখা যাবে জাকাত কার কারো না তার উপর ফরদ হচ্ছে একটা বছর পূর্ণ যেদিন হয়ে যাবে সেদিনই জাকাতটা তার উপর ফরত হয়ে গেল এতক্ষণ এটা আদায় করে নি আসতে হবে তাহলে একটা ডিপার্টমেন্ট থাকবে দেশের সকল মানুষের সম্পদের হিসাব পরিসংখ্যান তাদের হাতে থাকবে दी सकल व्यक्तर सम्पर परिसंख्या जदि इसलमी राष्ट्रिपार्टमेंटर हाथ थे देशर जनगणर कारो पक्ष की कबध सम्पदर मालिक हार सूखे क्या एक बस जो देख व्यक्तर यम संपद पर बचर जुदी अनेक बेसि देखिए वही डिपार्टमेंट प्रश्न करो यद तुम्हें कि भाव उपार्जन करो তোমার বৈধ পথটা দেখাও এখন সে তার পথ দেখাতে বাধ্য হবে আর বৈধ উপায়ে হঠাৎ করে বিপুল সম্পদের মালিক হওয়ার কোনো সুযোগ নাই বৈধ উপায়ে হঠাৎ করে বিপুল সম্পদের মালিক হওয়া যায় না আমাদের দেশে যেমন এক একজন আজকে বিক্ষোভ গাছতলায় থাকে দেখা যায় কোনো নেতা নেত্রীর সাথে খুব একটা ভালো সম্পর্ক গড়ে উঠেছে আর দেখা যায় লুটপাটের একটা সুযোগ পেয়ে গেছে দেখা যায় কয়দিন পরই দেখা যায় কুটি কোটি শত শত কোটি টাকার মালিক হয়ে গেছে একেবারে পলা গাছ নয় আঙ্গুর পুলে একেবারে বট গাছ বনে গেছে কারণ এই তাগুতি সরকার ব্যবস্থায় এই ধরনের সুযোগ থাকার কারণে এটা হয়েছে ইসলামের রাষ্ট্রের মধ্যে এর কোন অবাকাশি অবকাশী নাই কেউ পারবে না তো এই আমিলিন যারা ডাকাত আদায় নিয়োজিত থাকবেন তাদের কাছে এ দেশের সকল সম্পদশালী পরিসংখ্যা তোমার এই তারিখ এই তারিখে তোমার জাকাত করত হয়েছে তারা সেই অর্ডিনেন্স জারি করে দিয়েছে আদায় করে দাও তার কাছ থেকে আদায় করে নি আসা হবে তাদের কাছে মেয়ের হাতগুলো সুনির্দিষ্ট থাকবে দেশের জনগণের মধ্যে কারা ফকির আছে কারা মিসকৃণ আছে তারা ঋণগ্রস্ত আছে এ সবদের পরিসংখ্যান তাদের কাছে থাকবে এবং কোন দিন কোন টাকাতটা আসলো সাথে সাথেগুলো গুলো বন্টন করে দিল এই জাকাতের টাকা কারো কাছে পুঞ্জীবিত থাকবে না এই জন্য জাকাত আদায় কারিগণ এই কাজটা সম্পাদন করার কারণে ডাকাত তারাও নিরাপদ হয়ে গেলেন তাদের জাকাতটা সঠিকভাবে আদায় হয়ে গেল ডাকাত দাতা যারা তারা যদি নিজের হাতে জাকাত প্রদান করে তাহলে এখানে সবচেয়ে বড় ক্ষতির আশঙ্কা যেটি সেটা হল যেই ব্যক্তি জাকাত দেয় তার মধ্যে অহংকার পয়দা হতে পারে আর যারা তার হাত থেকে জাকাত গ্রহণ করছে সেই লোকগুলো নিজেদেরকে ছুটো মনে করতে পারে আর সে জাকাত দেওয়ার সময় মনে করতে পারে এরা আমার জাকাব গ্রহিতা মনে মনে আশা করবে যদি হয় তাহলে তার জাকাত এর কোন পাবে না পঞ্চসে গুণাগার হবে আর এই লোকগুলো হীনমন্নতায় ভুগবে আর ইসলামী রাষ্ট্রে যারা দেখাত গ্রহণ করে এরা হীনমায় বুগে না কারণ আল্লাহ বলে দিচ্ছেন দণ সম্পদে অধিকার আছে হক আছে তাদের এই তৃতীয় কাজটা যারা এই জাকাত আদায়ের কাজে নিয়োজিত থাকবেন এলো রাষ্ট্রের কর্মচারী তারা তারা এই কাজে নিয়োজিত এই জন্য তারা বেতন কোথা থেকে সেই আদায়কৃত জাকাপ থেকে তাদের বেতন দেওয়া হবে জাকাত থেকে তারা পাবে আমিলিন এই কর্মচারী বৃন্দ ওই জাকাত থেকে তারা পাবে কারণ এই জাকাত থেকে জাকাত আদায়ের সেই দেয় নির্বাহ করা হবে এই কাজে নিয়োজিত কর্মচারীদের বেতন এই জাকাত থেকে দেওয়া হবে কি পরিমাণের মানে অর্ধেকের বেশি হবে না কথা থেকে বুঝাতে পারছি মানে জাকাত হয়তো আদায় হয়েছে খুব কম এখানে জাকাত আদায় হয়েছে এক হাজার লাখ টাকা कर्मचारी डिपार्टमेंटर कमचारी वेतन देखा है पैसा जब ते वेतन बावजी आदाय वंचित जब हक आरोप तक यही वेतन तो कमिए दी तेज वेतन समय सीमाता পরিমাণের সীমাটা হল কি অর্ধেকের নিচে থাকবে যেই পরিমাণ ডাকাত আদায় হয়েছে তার অর্ধেকের ভিতরেই তাদের বেতনের পরিমাণটা নির্দিষ্ট থাকবে অর্ধেকের উপরে যাবে না চতুর্থ খাত হল ওয়াল্লা ফসে পুলু বুহ যাদের অন্তর ইসলামের দিকে আকর্ষণ করা প্রয়োজন তাদের জন্য এরা কারা ন মুসলিম কেউ বলছেন কাফিরদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য এটা ঠিক নয় ডাকাত থেকে কাফেরদেরকে দেওয়া যাবে না অন্য দাম করা যেতে পারে কিন্তু না। এরা হলো ওই সকল ন মুসলিম যেই ন ইসলাম গ্রহণ করেছে যদি তাদেরকে দেওয়া হয় ইসলামের দিকে তারা আরো বেশি মনোযোগী হবে আকৃষ্ট হবে আরেকটা দিক হল কোন গুত্র থেকে একটা লোক মুসলমান হয়েছে মুসলমান ঘর ফলে যদি জাকাত থেকে তাকে দেওয়া হয় তাকে স্বচ্ছল বানিয়ে দেওয়া হয় সে তার গুত্রের লোকদের কাছে সে অহংকার করতে পারবে ইসলামের আমি ইসলাম গ্রহণ করে ভুল করিনি সে ইসলাম গ্রহণ করার সে উপকারটাতে দেখাতে পারবে যে ইসলাম এর মধ্যে কত সুন্দর বিধান আছে শুধুমাত্র পৌরকালের কথাই বলে না কিহকালে সুখ শান্তির ব্যবস্থা ইসলাম করে गुरु दी सहयोगा कर बंधने सकल के जरिए जे रखे से इलामें सौंदर्यता पुत्र से प्रकाश करते आग्रह इत से मजबूत होमान मजबूत गुप्त लोकित होने दुर्बल नतम नौ मुसलिम जरा आदि के प्रदान कर सम्पर्क देखें এই চারটির সাথে যুক্ত হল লি লাম যুক্ত হল এরপরে দেখেন আল্লাহ বলছেন না বলে বলছেন যে কোন বিষয়ের বস্তুর বা ব্যক্তির সাথে যদি লামের পরিবর্তে ফি যুক্ত হয় তাহলে এটা আরো বেশি নৈকট্য বোঝায় ফি অত মধ্যে ফি অত হল ওই একটা পাত্র যার মধ্যে ধারণ করা যায় রাখা যায় লামটা হল উদ্দেশ্য আর ফি হল সরাসরি মধ্যে তাহলে লামের চেয়ে ফির গুরুত্বটা অনেক বেশি এই জাকাতের আটটি খাতের মধ্যে প্রথম চারটি খাত উদ্দেশ্য হিসাবে বলা হয়েছে সাধারণ সাধারণভাবে কিন্তু এই চারটি হাতের চেয়ে বেশি পূর্ণ বুঝানোর জন্য এই ফি যুক্ত করা হয়েছে সেখানে বলা হয়েছে বরদান মুক্ত করা মুক্ত করা অর্থাৎ দাস দাসী মুক্ত করা সেই দাস দাসী মুক্ত করাটা এত বেশি গুরুত্ব আল্লাহ দিচ্ছেন কেন এর কারণ হলো। অতীতের সফল দামানায় একটা পদ্ধতি ছিল কোন গুত্র যদি অন্য গুত্রের সাথে যুদ্ধ বাঁধত বা কোন শক্তিশালী প্রভাব বিস্তার করতে পারত সেই গুত্রের লোকদেরকে তারা ধরে আনত ধরে এনে করতোটা কি আজকের মতো কোন এই বন্দিখানা ছিল না তারা এদেরকে বিক্রি করে দিত তারা এনে বিক্রি করে দিত যে কিনে নিত সে তার মালিক হয়ে যেত এইভাবে দাস দাসীর কথাটা সেই সময় চালু হয়েছিল তখন এই কারো দাসত্বে যারা বন্দি হয়ে গেল কিনে নিয়ে গেল তাকে এবং সে সবচেয়ে বেশি অসহায় সে দরিদ্র ব্যক্তি মিষ্কিন ব্যক্তি এবং মোয়াল্লাহের গুলুবামা আমিলিন এদের তুলনায় ওই ব্যক্তি সবচেয়ে বেশি মজলুম যে অন্যের গোলামির বন্ধনে আবদ্ধ যে কিনে নিয়ে তাকে দাস বানিয়ে ফেলেছে দাসী বানিয়ে ফেলেছে তার নিজের কোনো স্বাধীনতা নাই কোন ধরনের ইচ্ছা শক্তি নাই তাকে যা ইচ্ছা সেই পরিমাণ কাজ দেয় তার কাছ থেকে পারিশ্রমিক আদায় করে নেয় তাকে বাঁধর করে জুলুম করে খাবার দেনা না অত্যাচার করে যেমনি ইচ্ছা তেমনি ব্যবহার করে বুমাইয়া করেছিল হজরত বেলালের সাথে কি আচরণ করেছিল এগুলো আমাদের জানা সেই সময় এই ধরনের লোকেরা সেই মনিবের অনুযায়ী চেয়ে তারা তার মনিব যে দেব দেবীর পূজা করে তার কি দাস দাসীরাও তারই পূজা উপাসনা করতে বাধ্য হতো এর বিপরীত পথ সে দিত না এইভাবে এই দাস দাসীদের প্রথাটা ওই সমাজে চালু ছিল এটা এই শ্রেণীর লোকেরা ছিল সবচেয়ে বেশি দুলুম এক শিকার এরা মজলুম অসহায় এই কারণে আল্লাহ এটাকে বেশি গুরুত্ব দিয়েছেন আজকে খাতের মধ্যে। এই লোকগুলোর গুরুত্বটা সবচেয়ে বেশি দিয়েছেন সেই দামানায় এই ধরনের দাস দাসীর প্রথা ছিল আর দাস দাসীর পদ্ধতিটা কি ছিল প্রথম তাদেরকে বন্দি করা আর বন্দি করে আজকের মতো রাখার মতো এই ধরনের কোন সিস্টেম সেই সব জামানায় ছিল না আর আজকের জামানার মতো এই ধরনের ব্যাপক রাষ্ট্র ব্যবস্থাও ছিল না সেখানে গুত্র ব্যবস্থা ছিল যে শক্তিশালী গুত্র দুর্বল গুত্রের উপর আক্রমণ করত তাদেরকে ধরে নিয়ে আসতো দাস দাসী বানিয়ে ফেলত বা এই ধরনের দুর্বল মানুষদেরকে যেখানেই পেত ধরে নিয়েছে তারা দাস দাসী বানিয়ে বিক্রি করে দিত যেই কারণে যারা কিনে নিত তাদের কাছে এরা একেবারে অসহায় ছিল তাদের হুকুমের অধীন ছিল তাদের আকিদা অনুযায়ী চলতে বাধ্য হত এবং তাদের ইচ্ছা অনুযায়ী তাদের জীবন পরিচালনা করত তারা ইচ্ছা হলে তাদেরকে খাবার দিত ইচ্ছা হলে দিত না গুমানোর সুযোগ ইচ্ছা হলে দিত না হলে দিত না তাদের জন্য কোন মানবীয় মৌলিক অধিকার পূরণের জন্য কোনো ব্যবস্থায় ছিল না এই জন্য এরা ছিল সবচেয়ে বেশি অসহায় এদের মুক্ত করার জন্য সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে আল্লাহ বলছেন দাস দাসী মুক্ত করার জন্য সেই এই ফির রেক গরদান মুক্তির জন্য এখানে একটা জিনিস খেয়াল রাখা দরকার যে বন্দি এবং বন্দি শব্দের জন্য আফির শব্দটি পুরান মজিদে বলা হয়েছে এখানে আসির বলেছেন অর্থাৎ বন্দি সেই বন্দিদেরকে যারা আল্লাহর মহাব্বতে খাবার দেয় মুমিনের সেই গুণ বর্ণনা করা হয়েছে যারা খাবার দেয় তাদের কথা বলা হয়েছে জন্য হয়েছে। আজকের আধুনিক দুনিয়ার রাষ্ট্র ব্যবস্থা সমূহের মধ্যে এই বন্দী ব্যবস্থাটা চালু আছে তাগতী রাষ্ট্র ব্যবস্থা সমূহের মধ্যে বন্দীদের জন্য মানবাধিকার সংরক্ষিত তাদের আইন অনুযায়ী তারা দাবি করে যদিও বাস্তবে অনেক ক্ষেত্রেই এটা হয় না তারা বন্দীদের উপর এরাও ঝুলুম করে অবিচার করে যদিও তাদের তাহতি আইনেও বন্দীদের মানবাধিকারের কথা বলা আছে কিন্তু অধিকাংশ জায়গায় সেই সময়ে দাস দাসী আর বন্দীদের সাথে কোন তুলনা করার মতো কোনো সুযোগ নেই যেমন আজকে আমরা আমাদের দেশগুলোতে যে ধরনের বন্দি ব্যবস্থাপনা আছে এটা শুধুমাত্র একটা উঁচু চায় দেওয়ালের ভিতরে আবদ্ধ করে রাখা হয় কিছু মানুষকে তাদের নিয়ম তাদের তাদের সময়ে তাদের খাবার সরবরাহ করা হয় এবং তাদের থাকার ব্যবস্থাটাও স্বাস্থ্যসম্মত করা হয় বিছানাপত্র সব কিছু দেওয়া হয় ফ্যান লাইট সবগুলো দেওয়া হয় এবং এই বিফরের মধ্যে স্বাধীনভাবে তার আকিদা বিশ্বাস অনুযায়ী আমল করার সুযোগ দেওয়া হয় এখানে কেউ কোনো ধরনের বাধার সৃষ্টি করে না যে যে আপিদা পোষণ করে তা যে ধরনের আমল করতে চায় সে আমলে কোনো বাধার সৃষ্টি করে না যেইভাবে আগে মমি তাদের মণিবন তাদের দাস দাসীদের উপর করত এখন এটা করা হয় না এই সেই দাস আর বন্দি टर मध्य आकाश पताल तफा जो देखी दासबासी मध्युर मुसलमानी से मुसलमान दे, दे, दे बंदी से बंदी मुसलिम देक्त करारुद्ध कर आल्ला खरस दिए कुफारा मुसलमान दे, दे बंदी সেই কুফরদের বিরুদ্ধে যুদ্ধ করা মুসলমানদের জন্য আল্লাহ ফরস করে দিয়েছেন এবং সেখানে এই কুফাররা মুসলমানদের ও বন্দি করে তাদের উপর নির্যাতন করতে পারে জুলুম করতে পারে তারা যে কুফ্ফারদের হাতে জুলুমের শিকার হল এর বিনিময় তারা আল্লাহর কাছে পাবে কারণ তারা বন্দি হয়েছে শুধু একটি কারণে সেটা ইসলামের পথে থাকার কারণে ইমানের কারণে আল্লাহর পথে চলার কারণে তারা বন্দী হয়েছে যদি কেউ মনে করে কোন মুসলমান যখন বন্দি করে কুফারদেরকে তখন विधाना की इलाम विधान हल नारी पुरुष शिशु निविशेषे जरा जाद, मुसलमान हाथों बंदी हो सरकार तक बंटन कर देवे जार भागे जे पड़े से तर मालिक की हो प्रथम ते इमान टालीन देवा दिन दाव देवा তাদের আদক কায়দা এবাদতের পদ্ধতি শিক্ষা দেওয়া এইভাবে তাকে পরিপূর্ণ দিনদার হিসেবে তাকে গড়ে তোলা তার দায়িত্ব এটা সে তার অধীন হয়েছে যদি মুসলিম মুসলমানদের কাছে সে কাফের মুর্শেকদের নারীরা বন্দে হয় সেই নারীটা যদি বিবাহিত হয় তার স্বামী কোন জীবিত আছে আজকে বন্দী হলো মুসলমানদের হাতে যে নারীটা তার জীবিত আছে তথাপিও ইসলামী সরকার ওই নারীটাকে যার অধীনে দিয়ে দেবে সেই নারী তার জন্য বৈধ হয়ে গেল সে মালাকা আইমান তার অধিকারভুক্ত হয়ে গেল ওই নারীটা যদি গর্ভবতী হয় তার গর্ব প্রসবের পর আর যদি গর্ভবতী না হয় তাহলে তার একটা পিরিয়ড অতিক্রান্ত হওয়ার পর কারণ সে মুসলমানদের হাতে বন্দী হওয়ার সাথে সাথে তার ওই বৈবাহিক সম্পর্ক আর নাই যারা সদুল্লাহ সাল্লাইসাল্লামের সময়ে এইভাবে অসংখ্য বন্দিনী মহিলাগণ এসেছিলেন যারা সাহাবাদের অধিকারে বন্টন করে দেওয়া হয়েছিল এমন তিনি গ্রহণ করেছিলেন সেহেতু এই আসির আর জিনিস নয় এবং আসির এক জিনিস নয় রেকাব হলো। मुसलमान मध्य सर्वोत्तम व्यक्ति ता दिन ता बंदी कूफ्फारे हाथे कूफ्फार् बिुदे जुद्ध करते गा बंदी जरा কুফারদের সাথে যুদ্ধের এই স্বাদ অনুভব করেনি যারা অধীনে লালিত এই সকল করতে পারবে না যে দূরাচরফারদের সাথে যুদ্ধ করতে গিয়ে যারা বন্দী হয়েছে তাদের মর্যাদা কতটুকু তারা বন্দী হওয়ার পর কিভাবে কুফফারদের তাদের রক্তচক্ষুর সামনে তারা দিনের দাওয় প্রচার করেছে তারা ইমানের সে দাওয়াত গুলো কি স্পষ্টভাবে তার কুফারদের সামনে পেশ করেছে বন্দি হওয়ার পরেও দুনিয়ায় আজও মুসলিম মুজাহিদিনগণ বন্দী আছেন সেই মুসলিম মুজাহিদিনগণ সর্বত্রই বন্দি এখানায় কুফফারদেরকে দিনের পথে ডাকছেন আর তাদের ইমানি দৃঢ়তা এবং তাদের আমলের নিখুততা দেখে এই কুফাররাও আজ অবাক হচ্ছে এদের দ্বারা প্রভাবিত হচ্ছে এবং অনেকেই दिन से जुख चे। चले। आज मुसलमान बंदीगण कूबीदे आरोप शब्द चतुर्ष्ठ खात हल ऋणग्रस्त व्यक्ति ऋण पुरुष এটা ওই ফির সাথে যুক্ত দেখবেন ওয়াফির মুক্ত করার জন্য এবং ঋণগ্রস্ত যে ঋণ পরিশোধের জন্য থেকে যারা ঋণগ্রস্ত আছে তাদের ঋণ পরিশোধের জন্য দিতে হবে যাতে তারা ঋণ থেকে মুক্তি পেতে পারে জাকাতের এটা ষষ্ঠ খাত এবং এটা গুরুত্ব বিবেচনায় প্রথম চারটির উপরে প্রথম চারটির উপরে হল এটা এই দুইটি কাজ এবং গাড়ি এরপরের দুটি কাজ এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই জন্য পুনরায় আল্লাহ সাবিল আবার ফি যুক্ত করেছেন আগের ফি দেওয়ার ফলে আর এখানে ফি দেওয়ার প্রয়োজন ছিল না যদি এক সরের হতো একই স্তরের যদি হতো তাহলে আবার একটি আসত না যেহেতু ওই চারটির চেয়ে গুরুত্বপূর্ণ হল এই দুইটি রেখাব এবং গাড়ি গর্দান মুক্ত করা এবং ঋণ পরিশোধ করা এটা ওই চারটার চেয়ে গুরুত্বপূর্ণ বেশি এর এই দুইটার চেয়েও আরো গুরুত্বপূর্ণ হল আল্লাহর পথে অর্থাৎ আল্লাহর ঋণের পথে জিহাদের জন্য কোরআন মজিদে যত জায়গায় ফি সাবিল্লাহ বলা হয়েছে সেখানে হল জিহাদ ফি সাবিল্লাহ এবং তকসিব কার্বন তাই করেছেন তকসিব সমূহের মধ্যে তাই দেখা যাবে যারা আল্লাহর পথে জিহাদের হতো তাদের বাহন ক্রয়ের জন্য তাদের যুদ্ধের অস্ত্র ক্রয়ের জন্য তাদের পোশাকের জন্য তাদের খাবারের জন্য তাদের প্রশিক্ষণের জন্য এই মুজাহিদদের প্রয়োজনে এ সকল জিহাদের প্রয়োজনে যা প্রয়োজন সব প্রয়োজন পূরণের জন্য এই করা এবং মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এটি। আর এই সবচেয়ে গুরুত্বপূর্ণ খাতের মধ্যে সেই ইবনে সাবিলও আছে মুসাফিল তো এখানে এই জিনিসটা আমাদের উপলব্ধি করা দরকার যে ফি সাবিল্লাহ বলে আমাদের দেশে অনেক অনেকগুলো সাধারণ নফল আমলকেও দেওয়া হয় যেখানে তকসিরে মা রিফুল কত মধ্যে ওই কথা একটু আলোচনা এনেছেন যে মসজিদ মাদ্রাসা মাদ্রাসায় যারা শিক্ষকতা করেন তাদের বেতন বাবদ আমাদের দেশে সাধারণত ফি সাবিল্লাহ বলে ডাকাতে টাকা উশন করা হয় খাতে এটা তা আল্লাহ দিনের বিজয়ের জন্য জিহাদ পরিচালনা করা হয় সেই জিহাদের যতগুলো ক্ষেত্র আছে প্রয়োজন আছে সেখানে শুধু নির্দিষ্ট করা হয়েছে অন্য খাতগুলো। এর মধ্যে সামিল নয় বিভিন্ন এটিম খানার জন্য কালেকশন করা হয়ে দেখাতের টাকা এতিম খানায় ঘর নির্মাণের জন্য ডাকাতের টাকা ব্যবহার করা নয়। কারণ বানিয়ে দিতে হবে একজন ফকিরকে কে যখন দেওয়া হয় তার হাতে মালিক হয়ে যায় মিসকেন দিলে সেটা মালিক হয় আমিনকে দিলে সে মালিক হয় মোয়াল্লা তাপের তুলুক তাকে দিলে সে মালিক হয় আর শীতদাস মুক্তির জন্য দেওয়া হলে ঋণ গড়ে দিলে তার সে মালিক হয় এটা কিন্তু এতিমখানায় মাদ্রাসার ওই যে বেতনের জন্য এটা তো এর ভিতরে সামিল মাদ্রসার যে গড় বানানোর জন্য মসজিদ গড় বানানোর জন্য এ আট খাতের মধ্যে কোন খাতের কেউ মালিক হয় না মসজিদ গড় বানানো হলো মসজিদ গড়ের মালিক কি কেউ হতে পারে মাদ্রাসা বিল্ডিং বানানো বানানো হলো সেটা কি কোনো মালিক কেউ হয় মাথা ফুকারার মধ্যে তারা সামিল এই হিসেবে তাদের খাবার এবং পোশাকের জন্য দিলে এটা আদায় হবে কিন্তু ওই বিল্ডিং বানানোর জন্য ব্যয় করলে ব্যাপার আদায় হবে না জাকাতের এই বিষয়গুলো উপলব্ধি করা দরকার বোঝা দরকার আমাদের দেশের হুজুররা কিন্তু অনেক মানুষের কাছ থেকে জাকাত বলে আদায় করেন কিন্তু এমন খাতে বের করেন যেখানে খরচ করলে জাকাত আদায় হয় না তারা না বুঝেই কোরআন মজিদের নির্দিষ্ট খাত গুলিকে না বুঝেই তারা খরচ করেন আর হুজুরদের বেতন বাবদ দেওয়ার কোনো এখানে কোন জাকাতের কাছ থেকে কোন খাত নেই এটা ফিসাবিল্লা খাতের মধ্যে অন্তর্ভুক্ত নয় যদি হুজুরগণ ওই পর্যায়ে যান তারা ফকির বা মিসকিনের কাতারে গিয়ে সামিল হন সে তিনি সেই তালিমের বিনিময়ে নয় তিনি ফকির বা মিসকিন হিসেবে তিনি পারেন। ওই গিয়ে তিনি পাবেন না এরপর ডাকাতের সম্পদে ধনীদের কোন পাওনা নাই তবে পাঁচ প্রকারের ধনী লোক এখান থেকে পেতে পারে পাঁচ প্রকারের দনী লোক এক প্রকার দনী লোক হল ওই মুসাফি যে সম্পদশালী কিন্তু সফরে যাওয়ার পর্বর হারা হয়ে গেছে ওনারা নাই বাড়িতে ফেরার মতো কোন উপায় তিনি বাড়িতে সম্পদশালী থাকলেও তিনি ওইখান থেকে জাকাতের মাঝ থেকে পাবেন আর জাকাতের অষ্টম খাত মুস্তাফিদ এই মুসাফির হিসেবে তিনি দনী হওয়ার ফলেও তিনি পাবেন কতটুকু তার এই সময়টাতে উনি চলার জন্য খাওয়ার জন্য এবং বাড়িতে ফেরার জন্য যেটা প্রয়োজন কেউ যদি মনে করে যে আমি এখানে আর আজীবন আমি মুসাফির সে পেতে থাকলাম উদ্দেশ্যহীন সফরের জন্য কেউ যদি সফর করে সেখানে পাবে না পাপের কাজে কেউ সফর যদি করে সে মুসাফিরের অন্তর্ভুক্ত নয় মুসাফির সেই ব্যক্তি যা আল্লাহ দিনের পথে সফরে বের হয়েছে সেই ব্যক্তি অথবা অন্তত সে কোনো পাপের জন্য সফর করেনি কেউ বের হয়েছে পথ জটনের জন্য আমোদ প্রমোদের জন্য আর বিলাসিতা করে মদ পান করে এগুলা সব শেষ করে ফেলেছে আর এরপর মনে বলছে যে আমি তখন মুসাফির আমাকে দেন আমাকে ওটা পাবে না তার সফরটা হবে দিনের জন্য এবং এটাকে আরো সুনির্দিষ্ট করলে সেটা হবে শুধু জিহাদের হয় তার তিন দিনের অধিক ওই সফরে অবস্থান করা তার বৈধ নয় তার বাড়িতে ফিরা এখন জরুরি সে যেহেতু সম্বল হারা হয়ে গেছে তার জরুরি হল বাড়িতে ফেরা আর বাড়িতে ফিরার জন্য তার যে ব্যবস্থা করে দেওয়ার দরকার যেই এলাকায় সেই মুসাফির নিঃশ্ব হল ওই এলাকার উপর এটা দায়িত্ব হয়ে গেল। তিন গেলের জন্য তার মেহমানদারির ব্যবস্থা করা তার টাকা খাওয়ার ব্যবস্থা করা আর এই তিন দিন পূর্ণ হলেই তার বাড়িতে পৌঁছার ব্যবস্থা করে দেওয়া বাড়িতে পৌঁছাতে যে পরিমাণ টাকা দরকার সেই ব্যবস্থা করে দেওয়া এটা তাদের উপর দায়িত্ব ইফত্যা চতুর্শী মুসাফিদ সাধারণ সফরের ক্ষেত্রে পাবেন তাহলে এই ধনী ব্যক্তি যিনি সফরে গিয়ে নিঃস হয়ে গেলেন তিনি সেই অবস্থায় তিনি পাবেন ওই মুজাহিদ ধনী ব্যক্তি যিনি তার জিহাদের জন্য তার বাহন দরকার সেই সময় তো উট গুড়া এগুলো গাঁদা এগুলো হলে চল এখন তো গাড়ির দরকার এখন বিমান হেলিকপ্টার না হওয়া যদি হয় অন্তকে যুদ্ধের জন্য গাড়ির প্রয়োজন তার অস্ত্রের প্রয়োজন এ সবগুলো জোগাড় করার জন্য এরপর তার যুদ্ধে গেল এই যুদ্ধে থাকা গাড়ির সময় সম্পূর্ণ তার খরচ নির্ধারক ফাঁকা খাবার এগুলোর ব্যবস্থা হতো তার সম্পদ যা আছে এই সম্পদ দিয়ে এসবগুলো তার প্রস্তুতি হচ্ছে না তার সম্পদ দিয়ে তার এই যুদ্ধের প্রস্তুতি হচ্ছে না এক ঘাটতি তাকে ওই ঘাটতি পূরণের জন্য দেওয়া যাবে এই ধনী লোক তার জিহাদের উদ্দেশ্যে তার জিহাদের প্রয়োজনে সে জাকাত থেকে সে পাবে এরপর জাকাতের মাল ওই ব্যক্তির জন্য বৈধ যে যারা জাকাত পেল সকির মিসকিন যারা পাইল বা আমিলিন পাইল তারা ওই জাকাতের মাল বিক্রি করে দিচ্ছে ধনী ব্যক্তিকে দান করে দেয় এই দরিদ্র ব্যক্তিরাও কেন ধ্বনিরা দান করতে পারে তার তারা কিছু দান করলো হাজিয়া দিল তার জন্য এটা বৈধ এই ধনী লোকেরা जत ग्रहण करतेन लोकर को सम्पदे ना मध्य बंटन कर दीते का कि अब मन करें मजिदे आठटा खादा होरज हो आठ टा खे दिया दिल बातमूलक नय কোন একটি খাঁসেও যদি তার সম্পূর্ণ দেখা দিয়ে দেয় তার দেখা তাই হয়ে যাবে আটটা খাত হলো তার প্রদানের ক্ষেত্র খাত নয়। সে দেখবে মধ্যে এই মুহূর্তে কোন খাঁদটি অধিক প্রয়োজন এখনকার প্রয়োজনটা দেখবে কোন খাতে সবচেয়ে বেশি দরকার যেই খাতে সবচেয়ে বেশি প্রয়োজন ওই খাতে দিবে অথবা দুইটা খাত সবচেয়ে বেশি প্রয়োজন দুইটা দিবে তিনটা খাত দেখা যায় সবচেয়ে বেশি প্রয়োজন তিনটা খাতে দিবে এতে কোন সমস্যা নাই বন্টন করে দিতে বন্টন করে দেওয়া নয়। প্রয়োজনের প্রেক্ষিতে যে খাতগুলোর গুলোর প্রয়োজন এখন সবচেয়ে বেশি সেই খাতগুলোকে প্রদান করা ডাকাতের সম্পদ থেকে সেই খাদ গুলোতে প্রদান করাটা হলো সবচেয়ে বেশি প্রয়োজন যে খাতের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি বর্তমান জানানায় কোরআন মজিদের এই বন্টন নীতির এবং ভাষা প্রয়োগের ভিত্তিতে আল্লাহ যেই জিনিসটাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার তালিকায় রেখেছেন সেই এক নাম্বার তালিকাটা কিন্তু অগ্রাধিকার ভিত্তিতে আমি যেভাবে এই ভাষাটাকে সংযুক্ত করে বুঝিয়ে দিলাম আমার মনে হয় বুঝতে অসুবিধা হয়নি সেখানে হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত হল ফি সাবিল্লাহ আল্লাহর প্রতি জিহাদ আট খাতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত হল আল্লাহর প্রতি জিহাদ प्रयोजन बर्तमान जमाना सबसे बेसि आल्ला सकल जमाना खतर प्रयोजन बस सकल जमानाई खतर प्रयोजन सबसे बड़े आल्ला पथर मुजाहिदरा सब समय सकलेम गल्ला सल्ला सल्लम जमाना एम छ दरिद्र लोक बसि संख्य स्थान ग्रहण करुद्ध घोषणा दिए तुम किहन नाई অস্ত্র নাই যুদ্ধে যেতে পারছে না তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছু নাই তখন নিরাশ হয়ে ফিরে যায় তার চৌকের পানি পেলে পেলে মুজিতে তাদের বর্ণনা দেওয়া হয়েছে তারা যখন যুদ্ধে যেতে পারলো না তত আগ্রহ ছিল যুদ্ধে যাওয়ার জীবন দেওয়ার পার না এই চুকের পানি ফেলে বাড়িতে ফিরে যায় এমন দরিদ্র লোকেরাই সেই দিন জিহাদের ময়দানে এসে শরীর হয়েছিলেন চিরকাল মনে হয় এমন অবস্থাটাই ছিল আজকেও আমরা দেখতে পাচ্ছি তাই। আজকে জিহাদের ময়দানে সর্বত্র দেখবেন মুজাহিদিনদের তালিকা করেন সকল মুজাহিদিনদেরকে শ্রেণীবিন্যাস করেন সম্পদের দিক থেকে কয়জন পাবেন সম্পদশালী যারা শুধু নিজের সম্পদ দিয়ে জিহাব করতে পারে এমন কয়জন খুঁজে পাবেন অধিকাংশই দেখবেন দরিদ্র অর্থের অভাবে জিহাদ করতে পারছে না অর্থের অভাবে তার বাহন যোগাড় করতে পারছে না অর্থের অভাবে অস্ত্র কিনতে পারছে না অভাবে তাদের খাবার খেতে পারছে না এমন দরিদ্র অসহায় মুজাহিদিনের সংখ্যা ছিল কালি বেশি ছিল আজও আছে আর এই সম্পদের অভাবের কারণে আল্লাহর দিনের পথের জিহাদ ব্যবহার করা যাচ্ছে না দুনিয়ার সকল সম্পদ কুক্ষিগত রেখেছে কুফর শক্তি আর দরিদ্র মুজাহিদগঞ্জ তারা অর্থ হবে তারা নিজের জীবনটাকেও ধারণ করতে পারেন না জিহাদের উপায় উপকরণ সংগ্রহ করতে পারেন না সেই সময়ে মুসলমানদের মধ্যে যারা সম্পদশালী আছে তাদের জাকাতের টাকাটা কোথায় খরচ করবে এ আটটি খাতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত হল এটি তাদের সম্পদটাকে এই জিহাদ ফি সাবিল্লার মধ্যেই তারা খরচ করবে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত এটা আজকের জামানার অবস্থার প্রেক্ষিত যেমন অত্যধিক গুরুত্বপূর্ণ মনে হচ্ছে আল্লাহ যখন নাজিল করেছিলেন সেই সময়ে এটা ছিল আর আল্লাহ জানেন সবসময় হয়তো এই খাতের গুরুত্বটাই সবচেয়ে বেশি থাকবে এই জন্য আটটি খাতের মধ্যে তিনি এই খাতটা কি অগ্রাধিকার দিয়েছেন আমরা যদি এটা উপলব্ধি করি ডাকাতের এই খাত গুনু সম্পর্কে তাহলে আমরা যাদের উপর দেখা ফরজ হয় তারা যেন সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তির মূল উৎপাদনের জন্য যেই অস্ত্রের দরকার যেই গুলি বোমার দরকার সেইগুলো আজ আমরা জোগাড় করতে পারছি না টাকার অভাবে এই তাদের ফরজ তারা যেন আর কোন দিকে মনোনিবেশ না করে আল্লাহ দিনের বিজয়ের উদ্দেশ্য নিয়ে মুজাহিদিন তাদের জাকাত গুলো প্রদান করে তাহলে আল্লাহর এই নির্দেশ এবং আল্লাহর এই গুরুত্ব প্রদানটাকে প্রকৃত মর্যাদা দেওয়া হবে এবং আল্লাহর কাছের বিনিময়ে পাওয়া যাবে মিনাল্লাহ আল্লাহ বলছেন এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ফরজ এই খাঁদ গুলো জাকাতের ওই যে শুরুতে দেখেন ইনামা বলা হয়েছে কেবল মাত্র আর শেষে হারিয়ে কথা মিনাল্লা বলে এটাকে সীমাবদ্ধ করা হয়েছে কেউ বিশ্লেষণ করে ওই যে আগে বললাম আমাদের না জন্য এটাকে হালাল করে নিতে চান অথচ আল্লাহর পিতা তাদের জন্য এইভাবে এটাকে হালাল করেনি অল্লাহ আলিমুন হাকিম আল্লাহ হচ্ছেন সুবিজ্ঞ কৌশলী তিনি জানেন কোন খাতে কি খরচ করা দরকার সে এলিন তার আছে আর তিনি একটা কৌশলী বিজ্ঞানী যে তার কাজে কোনো ত্রুটি নাই ভুল নাই তিনি সঠিক খায় ফেলাই করেন আল্লাহ যে খায় করে দিয়েছেন সেই খায় ফেলার উপর যদি আমরা অফল থাকি আল্লাহ যেইভাবে যে বিষয়গুলো পেশ করেন আমরা যদি সেইভাবে বুঝি উপলব্ধি করি আর আমল করি তাহলে এর উপকারিতা ইনশাল্লাহ আমরাই পাব আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন दाम तैर आलदा कप्रिको जदिव সে দরিদ্র অসহায় বঞ্চিত যদি হয় তাকে বিভিন্ন ধরনের নকল থাকা দান করে রাতে করা যাবে এমনকি ফিতরাও দেওয়া যাবে কিন্তু ডাকাতটা কাফের মুশ্রিককে প্রদান করা যাবে না ডাকাতটা শুধুমাত্র মুসলমানদের জন্য রাসুল্লাহ সাল্লু আলহ্লাম যখন হজরত আলীর আবুল আল্লাহু আহুকে আমনে পাঠিয়েছিলেন তখন এই আদেশটাই দিয়েছিলেন মুসলমান দরিদ্রদের মধ্যে তুমি বন্টন করে নেবে জাকাত মুসলমানদের উপর খরচ কাফের মস্যুদের উপর খরচ নয় তাদের কাছ থেকে জাকাত আদায় করা হবে না কাপের মোশিকরা যদি মুসলিম দেশে নিরাপদে থাকতে চায় তখন তাদের উপর কাছ থেকে জাকাত আদায় করা হবে না তাদেরকে যে নিরাপত্তা দেওয়া হবে এই নিরাপত্তার বিনিময়ে তাদের আনুগত্যের নিদর্শন স্বরূপ তাদের কাছ থেকে একটা কর ধার্য আদায় করা হবে সেটা জাকাতের নেসভের সাথে এর কোনো সম্পর্ক নাই ইনসাফ ভিত্তিক রাষ্ট্রপ্রধান যে হার প্রয়োজন মনে করেন সেটা ধারণ করবেন তবে তাদের প্রতি জুলুম করবেন না তাদের কাছ থেকে ওটা আদায় করা হবে যেহেতু তাদের কাছ থেকে জাকা আদায় করা হবে না সেহেতু তাদেরকে জাকা প্রদান করা হবে না এখন যাদের কথা বললা যে আমাদের সমাজে এই ধরনের মানুষ প্রচুর আছে যদি আমরা তাদের বাহ্যিক অবস্থা দেখে বুঝি যে সে মুসলিম আমরা বাহ্যিক দিক থেকে বিবেচনা করবো আর বাহ্যিক দিক বিবেচনা করে মুসলিম যদি মনে হয় তাহলে তাকে এর অন্তর্ভুক্ত করব। তার অন্তরের অবস্থা আমরা জানি না সেটা আমরা খুঁজতেও যাব না সেটা আল্লাহর সাথে সম্পর্ক আমরা বাহ্যিক অবস্থা দেখে যদি কাউকে আমরা মনে করি যে সে মুসলিম তাহলে সে প্রকির যদি হয় তাহলে সেখান থেকে বাড়ে আত্মা খাতের মধ্যে আকৃষ্ট হয় তো আমি বললাম এটা ন মুসলিম अंश ग्रहण कर गणीमत मान देख नए ওই দিন দ্রস্য ব্যক্তি যদি এই পরিমানে তার ঋণ হয় মনে করো তার দিন এই পরিমাণ যে তার সম্পদ আছে হয়তো তার এখন যে সম্পদটা তার আছে এটা তার মালে নেতা হয় সে টাকা হয়ে যায় কিন্তু তার ঋণটা যদি একচে বেশি হয় তাহলে সে টাকা পাবে আর ঋণটা যদি তার কম হয় তাহলে তার ওই সম্পদ দিয়ে সে ঋণ পরিশোধ করবে হ্যাঁ আর যদি তার ঋণের পরিমাণটা বেশি হয় তাহলে ওই যে দনী ব্যক্তি পাঁচজন পাবে না এর মধ্যে ও দনী ব্যক্তি একজন পাবে कुरबानी चाम टार दरिद्र मानुष्टर हक हो, हो गा रास्ता घाट मेरामत इत्यादि एग्लाल दरिद्र मानुर हकमिनेर हक इ दिए दी খাওয়া পড়ার জন্য তাদের কিতাবাজি কেনার জন্য সচেতন এটা বলছিলেন হ্যাঁ যখন তখন তাদের একটা সংস্থা থাকবে যারা নাকি জাকাত আদায় যেটা এমন নয় যে আটটা খাতেই দিতে হবে কোন সমাজে হতে পারে আটা খাতের মধ্যে হয়তো তিনটা খাত হয়তো এখন দেওয়ার চাহিদা আছে বাকি খাত দেওয়ার মতো নাই आठ खाप हल प्रकृत पक्षे हकदार चाहे चलमान देखे दस लाख टमा दिए दस लाख टाटा टूटेल देखा जाए डिपार्टमेंटे जरा जड़ित कर्मचारी वेतन हो जाए छय लाख टाक छय लाख प्रदाना जा वेतन परमाना कमिए दी है এটা টোটাল আদায়কৃত দেখা লাগবে এখন ইসলামী রাষ্ট্র কোথাও প্রতিষ্ঠিত থাকে কোথাও থাকে না থাকে না দুনিয়ার বিভিন্ন সময় এই অবস্থাটা চলে ইসলামী রাষ্ট্রের একটা তার দায়িত্ব গুরুর মধ্যে একটা দায়িত্ব মানে এবাদতের গুরুত্বপূর্ণ একটা কাজ এ জাকাত एकजुन तक डिपार्टमेंट ही डिपार्टमेंटे तरह कर्मचारी थको गोटा राष्ट्रव्यवस्थार मध्य आगे तो आलोचना जेबी थको जदि इसलमी राष्ट्र व्यवस्था ना थे आदायर पद्धति से आदायर पदति इसलमी राष्ट्र अवर्तमान जदि को इी संन थे सेठनटी ওই ইসলামী রাষ্ট্রের ওই মর্যাদায় প্রতিষ্ঠিত যারা নিজেদের মধ্যে সেই ইসলামী শরিয়ার অনুশীলন করে তারা পরিপূর্ণভাবে ওই দিনের বিজয়ের জন্য তারা এই পথে নিয়োজিত তখন এই দায়িত্বটা ওই সংগঠনের হয়ে যাবে তাদের নিজেদের নিয়ন্ত্রিত যা আছে সেখানে তারা আদায় করতে পারবে যেখানে তাদের আধিপত্য ক্ষমতা প্রয়োগ করতে পারবে সেখানে এটা করতে পারবে যেমন আমরা আমরা এমন একটি জামা যে আমাদের অন্তর্মুক্ত যারা আছেন তাদের নিয়ে আমাদের স্বতন্ত্র একটি রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হচ্ছে এটা একটা আলাদা রাষ্ট্র এখানে সম্পূর্ণ ইসলামী শরীয় অনুযায়ী আমরা জীবন জীবনযাপন করছি আমরা সকল ভাই তলাগুলো আমরা আমাদের এই আমাদের এই ডিপার্টমেন্টের পক্ষ থেকে জামার পক্ষ থেকে দেওয়া হচ্ছে সেহেতু আমাদের মধ্যে যারা আছেন তাদের জন্য বাধ্যতামূলক হলো এখানে বাইকুল মালে জমা দেওয়া দিলে পরে তাদের চা আদায় হয়ে যাবে আর যদি এমন জামা ও পুত না থাকে তখন প্রত্যেক ব্যক্তিগণ তাদের যখন ব্যক্তিগত পর্যায়ে বিষয়টা চলে আসে নিজে বাঁচার জন্য কেউ যত নেওয়ার মতো নাই তখন তার তো আর কোন উপায় খোলা থাকে না এই তার নিজের আয়ত্তের ভিতরে তার নিয়ন্ত্রণের ভিতরে এই আর্শিক হাত যতটুকু পড়ে আর যে তুলো চাহিদা থাকে সব জায়গায় তার টাকাগুলো আদায় করে দেবে হ্যাঁ অসুবিধা আছে কারণ তখন তো তুমি এটার উপর সম্পূর্ণ অধিকার তোমার থাকবো তাই না এটা হতো অসুবিধা তুমি নিজে কন্ট্রোল করছো তোমার বন্টনের তো দায়িত্ব না তোমার দায়িত্বটা হলো দরিদ্র আছে আমার এই নিকট তুমি এই ধরনের দরিদ্র লোকেরা আছে তাদের পক্ষ থেকে তুমি সুপারিশ করবা যে তোমার ওখান থেকে না হতে পারে সাধারণ বা যা জমা হইলো সেখান থেকে তখন এটা দেবে এ কারণে আমরা তো এটা করি আমরা তো এই প্র্যাকটিসটাই করে আসছি যাদের কাছ থেকে আমরা নেই তাদের কাছ থেকে এটাও আমরা চাই যে আপনাদের নিকটেই পূর্বে আমাদের এই সীমানার ভিতরে আসার আগে তার সুপারিশটাকে আমরা গুরুত্ব প্রদান করি হ্যাঁ দায়িত্বশীলকে আপনি বলবেন আপনার দিয়ে আপনি বলেন যে আমার অমুকমুখ দরিদ্র আত্মীয় স্বজন আছে তাদেরকে যদি একটু দেওয়া হয় তাহলে একটু ভালো হয় আমি তাদের পক্ষ থেকে সুপারিশ করি আপনি সুপারিশকারী হিসেবে একটা সব পাবেন আপনি এদের সঙ্গে একটু সুপারিশ করলেন তখন এখান থেকে হয়তো এদের যদি এক মন বা দুই মন করে আরো পয়জন্তে দেওয়া হলো হ্যাঁ হ্যাঁ যেমন সেটা আপনি দিলেন না দেওয়া হলো বাইতুল মাল থেকে ও এনামুল তো দায়িত্ব ঘুরে যায় আমি শেষের এই কথাটা বলছি যে ব্যক্তিগত পর্যায়ের কখন যখন এ ধরনের কোনো কেউ কোনো ব্যবস্থা নাই যখন ব্যবস্থা নাই তখন কি করতে হবে ব্যবস্থা ছিল কিন্তু এটা হলো বিচ্ছিন্ন ঘটনা তাদের কাছ থেকে একটু যায়নি ব্যক্তিগত হয়ে তখন জায়গা সাজবে আমি তো ওই কোথাতেই একটু আগে বললাম আপনি ব্যক্তি কথা দাবি দিবেন না আপনি উশল করলেন আদায় করলেন কিন্তু কোন দায়িত্বটা আপনার না তো দায়িত্বশীল না এটা করবে দায়িত্বশীল আপনি করবেন সুপারিশ आपने शुद्ध सुपारिश करते इलाकारे दरिद्र लोक सुपारिश करते प्रश्न कर दिए दिल्ली जदि बोझ बाह्यिक अवस्था देखे से पुरन मुस्लिम मध्य अंतर्भुक्त से थकर मध्य थक আর যদি বুঝেন যে তার মধ্যে ইসলামের কোনো কিছু নাই এবং নারীদের তাদেরকে যুদ্ধ করে জেল করে আনা সেক্ষেত্রে এদের জন্য মুক্তির জন্য এখান থেকে কোনো সামিনের शुद्ध आल्ला दिन की विजयी कर उद्देश्य आग पर्त जिह मैदान आना एक मध्य जेब हूँ मृत्युबरण कर তারা জিহাদের না করে आज नकल बुनानो सरकार सरकार मत अनेक आज है मकद सरकार हादसे क्षेत्र बढ़ान যে সৎকার ক্ষেত্রগুলো যে বৃদ্ধি করা হয়েছে বলছি সেগুলো साढ़े बोला रूपार मूल्य समाणर डाक फरत हो जाए कारण ढाक फरद हर जी मानदंड সাড়ে সাত তোলা স্বর্ণ অথবা সারা সাড়ে বায়ান্ন তোলা রূপা তো সাড়ে সাত তোলা স্বর্ণের দাম এখন অনেক বেশি কিন্তু সাড়ে বায়ান্ন তোলা রূপার দাম তুলনামূলক অনেক কম এক লাখ হবে না এখন তাই না বড় যুদ্ধ না হইলে এক লাখই হল এর বেশি না তাহলে এই পরিমাণ এটা এটা একটা মানদণ্ড টাকা খরচের জন্য সারা বায়ান্ন তোলা রূপাও মানদণ্ড যদি এই সবগুলো মিলিয়ে তার ওই মানদণ্ডে পৌঁছে যায় তাহলে তার উপর ডাকাত ফরজ হয়ে যাবে কেউ ব্যবসা করে তার ব্যবসার মূলধন হয়ে গেল স্বর্ণ টাকা নাই এক বছর নেতা পূর্ণ হওয়ার পর এক বছর থাকতে হবে এক বছর পূর্ণ হলে পরে তার উপর টাকাত খরচ হবে এক বছরের কম হলে ডাকাত ফরত হবে না যারা ডাকাত্মীয় মানে না এখন যে আমি যে ডাকাত তারা আমার সংগঠনের বিয়ে দীরা বিয়ে দেওয়ার পরে তারা দেখলো যে তারা প্রাধান্য দিল যারা শরীর বেশি মানে সেক্ষেত্রে দেখা গেল তাদের যে ছাত্রীবৃন্দ আছে সংগঠনের ছাত্রীবৃন্দ আছে তাদেরকে ওই জাকাদের সম্পূর্ণ মাল দিতে শেষ হয়ে গেছে এখন যে আমার যে পরিবারের লোকে পাঁচ সাতজন করতে পারে তারা সেক্ষেত্রে আমাদের সমস্যা দেখা যাচ্ছে যে আমি যে আমার পরিবার আমার আত্মীয় সব মানের যারা টাকা পাওয়া উপযুক্ত তারা কিন্তু আমার প্রতি টুটে পাই করতে চায় এবং আমার প্রতি আশা থাকে তারপর এরকম কোন সুযোগ নাই মানে এখানে তারা তাদেরকে গুরুত্ব দেওয়া দরকার এখানে এই গুরুত্বটা দেওয়া দরকার ওইটা ওইটা খেউ যদি করে না দুধার কারণে এটা করছে কিন্তু ঠিক না যেহেতু এরা মুসলিম এবং এই খাদ মধ্যে এরা পড়ে যে দেখাটা তারই আত্মীয় স্বজন তাদের নিকটবর্তী সেহেতু তার সুপারিশে এদেরকে দেওয়াটা দরকার এই জন্য আমি যে আপনার কাছ থেকে তখন আমি যে আমি বাধ্য হয়েছি ওইটা তো করা ঠিক হবে না কিন্তু না পূর্ণ যখন এদেরকে যদি আমরা বলি যে তোমরা দিন পুরা মানতেছ না তখন একটা কথা হতো আমরা দিন মানার সম্পূর্ণ সুযোগ করে দিয়ে দিই কি তারা পুরা মানে কিনা মানে ঠিক আছে ইনশাআল্লাহ হমিক আছে বন্ধু সস্তা বাদ তুই কী